कथा सुर और कण्ठे सभ्यध्वनि सांस्कृतिक एकडेम प्रतिष्ठा परिचालक जायेद आहमद जायेद आहमद परेशन देशे ऐतिह्यवाह सांस्कृतिक संगठन कण्ठधनि তুমরা কে কে যাইবা চোর মো নাই বয়ন শুনিতে তোমরা কে কে যাইবা মাওলা পাখির জিকির করিতে তোমরা কে কে যাইবা চোর মনেতে বয়ন শুনি তোমরা কে কে যাইবা মাওলা ফির জিকির করিতে যাইবা বয়ন শুনি যাইবা জিকির করিতে যাইবা বয়ান শুনিতে যাইবা জিকির করিতে যে বলে শুধু যা শুনিয়া পড়ে দুই নয়নের পানি যেই বয়ানে বলে শুধু অলকুরানের বাণী যা শুনিয়া ঝয়রা পড়ে দুই নয়নের পানি কে কে যাইবা কালা কলব সাদা করিতে तुमरा के लाला तुमरा के तुमरा केमे बयान सुनते तुमरा के मौला पे जिकिर करीते जावा बयान सुनते जाइबा जिकिर करीते जाइा बयान सुनते जाइबा जिकिर करीते পথ হারানো কত জনাই পাইল পথের দিশা আল্লাহলো খারাপ আল্লাহওয়ালা হইলো কত ছোট লো খারাপ নেশা কে কে যাই বায়ন্তরের রোগ সারাতে তোমরা কে কে যাই বায়ন তোর রোগ সারাতে তুমরা কে কে যাই বাড়াতে তোমরা কে কে যাইবা মাওলা পাখির জিকির করিতে যাইবা বয়ান শুনিতে যাইবা জিকির করিতে যাইবা বয়ান শুনিতে যাইবা জিকির করিতে দাড়ি বিহিন কত লুকের রিয়া দারি শুনল আমলনিয়া ফিরবার দাড়ি বিহিন কত লো গিয়া দাড়ি শুনল তে আমলনিয়া ফিরি দাড়ি বিহিন কত লো গিয়া দাড়ি শুনল তে আমলনিয়া के के के औौषदा नीत तुमरा केई बाजीबन ग औौषदा नीते तुमरा के के बाजीवन गड़ा ओषदा नीते কে কে যাই চোর মাইতে শুনিতে বয়ান শুনিতে যাইবা জিকির করিতে আসি নেয় কার্তিকে নয় অগ্রহায়ণ মাসে লক্ষ লক্ষ জাতের সাথের চর্ম আসে ক্ষ জাকের সাের চোরমনা ইতিহাসে পুষের পরে মাঘ চলে যায় না ফাগুন মাসে লক্ষ লক্ষ জাকের শাখের চর্মনা ইতিহাসে আসী নেয়ার্তিকে নয় লক্ষ জাকের সাথের চলমন ইতিহাস লক্ষ লক্ষ জাকের সাথের চর্ম না ইতিহাসে কে কে যাইবা ভাঙ্গাই মন চাঙ্গা করিতে তোমরা কে কে যাইবা ভাঙ্গাই মন চাঙ্গা করিতে